বাস্তবেই এই প্রায় এক আধ মাস বা গত পাঁচ ছয় মাস পাঁচ ছয় সপ্তাহ আপনাদের সামনে নিয়মিত আসা নিয়মিত কথা বলা একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে একটা তৈরি আপনাদের আমি আজকে আসার সময় ভাবছিলাম রাস্তাতে যে মুদিনা থেকে আসতে অনেক কষ্ট হয় তারপরও মানে শুধু আপনাদের ভালোবাসা বা আপনাদের টানের কারণে কষ্টটাকে আর কষ্ট মনে হয় না যেটা বাস্তব কথা तो अल्लाह शेष दार्सा देखा जाए हो दे देखा होते भाग्य आटाई हो तो सब दोर अंतर थे कड़ोड़े अनुरोध दबे शुरू कर सबाई क्लस्य नामाई हम जार सामने नाम उच्चारित हलोपर से من نفسا عن مؤمن قربتان من قرب الدنيا যে ব্যক্তি কোন মুমিনের মুমিনের কুরবাতান মিন কুরব الدنيا দুনিয়ার কোন কষ্ট দুনিয়ার কোন সমস্যা হালকা করে দিল দূর করে দিল نفث الله عنه قربتان من قرب يوم القيامه الله সুবহানাহু ওয়া দিন ওই মুমিনের কোন না কোন একটা দুঃখ কষ্ট দূর করে দিবেন পার্থক্য হচ্ছে আপনি অন্য কারো নিকটে সমস্যায় পড়ে আছেন যেমন রাস্তায় যাচ্ছেন গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আপনার কফিল আপনার সাথে ঝামেলা করছে দেশে আছেন মিন কুরাবিদ্দুনিয়া আর এখন যেটা আল্লাহ বলছেন যে কেউ সহজ করে দিল এটা হচ্ছে আপনি আমার কাছে আমার কাছে কোন একটা সমস্যায় পড়ে আছেন আমার কাছে সমস্যায় পড়ে আছেন মানে আমি আপনাকে পঞ্চাশ টাকা ধার দিয়েছি আপনি বলেছেন যে এক মাসের মধ্যে পঞ্চাশ টাকা করে দিবেন এক মাস পর আমি আপনাকে বলছি যে পঞ্চাশ হাজার দিতে চাইছিলেন দিচ্ছেন না যে তখন আপনি কোনো যে আসলে এখন আমি টাকা জমা করতে পারিনি দিতে পারছি না এখন যদি আমি আপনার সাথে সহজ করি এই ঝামেলাটা আপনার সাথে আমার এটা হলো দ্বিতীয় বাক্য হাদিসের দ্বিতীয় বাক্য হলো এটা আমি কি বুঝাতে পারছি প্রথমটা হলো যখন আঘাত হচ্ছে আমার সমস্যা হচ্ছে এখন আমি কতটা সবর করতে পারছি আপনার উপর কতটা ধৈর্য ধরতে পারছি আপনার উপর নিজের মুমিন ভাইকে নিজের স্বার্থের ক্ষতি হওয়া কতটা ক্ষমা করতে পারছি কতটা তার প্রতি ভালোবাসা কতটা তার প্রতি রোদ্রতা কতটা তার প্রতি সহজ করবেন সহজ ব্যবহার করবেন তারও কোনো ঝামেলা সহজ করে দিবেন তো আমি দুই বাক্য পার্থক্য বুঝাতে পারেছি তো আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি গোপন রাখল লুকিয়ে রাখলো ত্রুটি আল্লাহ সব তালা দুনিয়া এবং আখেরাতে তার দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা তারপরে ছিল কোন মুসলমানের কষ্ট দূর করলেন পরে বাক্যে মুসলিম সদবাহর করা আছে এখন মোমিনও নয় মুসলমানও নয় আদমের সন্তান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আদম আলাহিসালামের সন্তান মানুষ আল্লাহ আল্লাহর আপনি যতক্ষণ আল্লাহর কোন বান্দার আপনার কোন ভাইয়ের কোন মমিন কোন মুসলমানের সাধারণ কোন মানুষের সাহায্য করবেন তো আল্লাহ সুবাহ আপনার সাহায্য করবে এই হাদিসগুলোকে বিশ্বাস করতে হবে বললাম সাথে সাথে আপনারা সোভান আল্লাহ বললেন কেউ আলহামদুলিল্লাহ বললেন কারো ভালো লাগলো মাত্র তেরো জন বাহিনীর সদস্য ছিল আর তাদের যখন হাজার ছিল তখন যুদ্ধে জয়লাভ করা কঠিন ছিল আল্লাহ সোহানহতাল আসমান থেকে ফেরিস্তা নাজির করেছিলেন এবং তারা যুদ্ধ করছিল ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তো আল্লাহ সুবাহা সব সময় লাগায় রাখেন আল্লাহ ফেরিস্তা আপনাকে এমন এক সময় সহযোগিতা করবো যখন সহযোগিতার খুব দরকার ছিল আপনি বুঝতে পারবেন না যে কিভাবে কি হয়ে গেল আল্লাহ সব তাল্লা আপনাকে সহযোগিতা করবে বিশ্বাস করলে আপনি ফল পাবেন ইনশা যে তার ওই ইস্তায় চলার কারণে জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন আর কোন একটা বৈঠকে এবং সেটা চর্চা করে পড়ে আলাপ আলোচনা করে বাইনাহুম তাদের মাঝে মুস্তাক তখন তাদের উপর অবতীর্ণ হয় আল্লা রাসুল তার কথা কার কাছ থেকে নিয়েছে আল্লাহ কাছ থেকে নিয়েছে তো এগুলো আল্লাহ হানাহতের বাণী আমাদের প্রতি তার রাসুলের মাধ্যমে দিচ্ছেন তো এখানে আমরা আল্লাহ এবং আল্লাহ কথা আলোচনা করছি আমাদের জন্য এই চারটা এক আলাই হিমস তাদের পরবতীর্ণ হবে আর পরের হচ্ছে মালায় ফিরাগন আর চতুর্থ ওয়াকার মানে আর আল্লাহ আসমানে সপ্তম আসমানের উপরে তার যারা আশেপাশে আছেন তাদের কাছে चार बैशि सकिना हमला सुबहान तक सृष्टि अनेक जगह सकिनार कथा बोला आल्ला जे सृष्टिर मध्य যে সৃষ্টি যখন কোন একটা জায়গার উপর আসে বা কোনো একটা জায়গার উপর বর্ষিত হয় তখন ওখানে অন্যরকম একটা আত্মিক প্রশান্তি অন্যরকম একটা মানে আত্মিক প্রশান্তি বলতে হয় সেটাকে আন্তরিকা প্রশান্তি লাভ করে ওখানে যারা থাকে যাদের উপর সাকিনা বর্ষিত হয় তারা এবং অনেক সময় এই সাকিনা অনেকে দেখতেও পায় আর সাকিনার সাথে ফেরেস্তারা থাকে তো পরে যে বলছে হাসপাতুল মালা এটা ফেরেস্তা ঘিরে নিবে তো এটা মূলত সাকিনার সাথেই शांति घुम दरकार तक आल्ला तर सकिन अवतीर्ण कर ता लें सकिन अवतीर्ण हार कारण आरामे घुम दी पर आत्पानी को भय डर छाड़ा चिंता छाड़ाई এটা কঠিন পরিস্থিতিতে কঠিন একটা বিপদের সামনে যুদ্ধের ময়দানে আপনার সামনে শত্রু আছে এরকম কালান না কিন্তু এখানে যেগুলো বলা হচ্ছে রহমত ঘিরে ধরবে আর্থিক প্রশান্তি অবতীর্ণ হবে হাসফাতমুল মালায়কা মালায়কা ঘিরে ধরবে সবগুলোই প্রায় বলা যায় পরস্পর সামঞ্জস্যবোধক এবং একটা আর একটার সাথে জড়িত কোনোটাই কোনোটাকে ছাড়া নয় সাথে ফেরেস্তা থাকে তারপরের বাক্য অমান বা আমল হিস্ত্রীহে নাস্তা বহু যার আমল তাকে পিছনে করে দিল তার বংশ পরিচয় তাকে এগিয়ে দিবে না আলোচনা যে দিনের দায়ীদের দাওয়াত দেওয়ার বিষয়ে মানব সেবা একটা গুরুত্বপূর্ণ অংশ করেছিলাম তো দার্সের মধ্যেই এখানেই চলেছিলাম না তো ওখানেও কিছু আলোচনা হয়েছিল তারপর এখানে কিছু বলি আল্লাহ সুবহানুবহান ওয়াদা আল্লাহর নাম কি রহমান দয়া করা দয়া দয়ালু তো আল্লাহ নিজে যেমন দয়ালু সেরকম দয়া কে ভালোবাসেন তিনি এটা চান যে মানুষ মানুষের প্রতি দয়া করুক সৃষ্টি জীবের প্রতি দয়া করুক পশু পাখি থেকে শুরু করে জীব জান থেকে শুরু করে মানুষ সমাজ থেকে শুরু করে সবাই সবার প্রতি দয়া করুক তো যে যখন মানুষ দয়া করে তখন আল্লাহ তাদের উপর দয়া করেন আর যখন মানুষ পরস্পরকে কষ্ট দেয় আজাব দেয় তখন আল্লাহ সু হয়তো আল্লাহ মানুষকে কষ্ট দেন শাস্তি দেন কষ্টকে আল্লাভ করে আরেকজনের কষ্ট দূরের দিন অবস্থা কত কঠিন হবে তার একটা আমরা উদাহরণ পেতে পারি আয়সর জেল থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল আলহ্লাম বলছেন তোমরা কিয়ামতের মাঠে খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং ফকির অবস্থায় হাতে কিছু থাকবে না কোনো ধন সম্পদ থাকবে না এরকম অবস্থায় তোমরা জমা হবে কি আমাদের মাঠে তখন দিকে দেখবে এটা কেমন হলো তাহলে তখন রাসুল সালিকা তুমি যেটা ধারণা করছো তুমি যেটা চিন্তা করছো এটা তো দুনিয়ার অবস্থা परकाल अवस्था कठिन उलंग अवस्था दिखे देखे असा दमी आलिकाइट कठिन दिखा देख कल्पना करा তাহলে এইরকম সময় এরকম কঠিন পরিস্থিতিতে কিয়ামতের তো আরো কঠিন পরিস্থিতির বিষয় কিয়ামতের বিষয়ে আলোচনা করলে আলাদা আলোচনা করা যাবে কিয়ামতের দিন মানুষের ঘাম হবে তার আমল অনুযায়ী তার গুণাহ অনুযায়ী কারো ঘাম তার হাঁটু পর্যন্ত কারো ঘাম তার কোমর বরাবর কারো ঘাম সে ডুবেই যাবে সূর্য থাকবে অনেক নিকটে নির্ধারিত সেরকম কোনো পরিমাপ নাই কিন্তু অনেক নিকটে যে সূর্যের তাপে মানুষ বলা যায় এখনই আমরা সেই সূর্যের তাপ তো সহ্য করতে পারছি না লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে থাকার পর যখন অনেক কাছে থাকবে তখন অবস্থা কি হবে তো সেই দিনে আল্লাহ সব তালা আমাদের কষ্টগুলো দূর করবেন যদি দুনিয়াতে আমরা মানুষের কষ্ট দূর করবো কোডিকে তারপরে এই যে তাইসির আল আলসির যেটা ছিল নিজের সাথে একজন ব্যবসায়ী মানুষকে ধারে জিনিসপাতি দিত বাকিতে জিনিসপাতি দিত বাকি হতো বা দিদি দেরি হতো তখন সে তার সন্তানদেরকে যারা দোকানে বসতো তাদেরকে বলে তা আল্লাহ আননা তুম হে আমার সন্তানেরা फ्लाहु आल्ला क्या छटना नकल कर যে আবু তিনি বলেন রাসুল সাল আলহাম বলেছেন একজন মানুষকে উপস্থিত করানো হবে কিয়মতের দিন আল্লাহ সুবাহানহতাল নিকটে মৃত্যুর পর একজন মানুষকে উপস্থিত করানো হবে তখন তাকে জিজ্ঞেস করা হবে যে তোমার আমল কি কি আমল করেছো তখন সে বলবে আল্লাহ আমার কোনো আমলের কথা স্মরণ নাই তবে একটা আমল আমার শরণে আছে সেটা হচ্ছে দুনিয়ার বুকে আমি মানুষকে ছাড় দিতাম মানুষ বিপদে পড়লে আমি মানুষকে ছাড় দিতাম যখন এই আমলের কথা সে আল্লাহ করবে তখন আল্লাহ বলবে আল্লাহ একটা মর্যাদা যে আমার বান্দা হয়ে যদি মানুষকে ছাড় দিতে পারে তো আমি মালিকুল আল্লাহ হয়ে সারা দুনিয়ার বাদশাহ হয়ে বাদশাদের বাদশাহ হয়ে রাজাদের রাজা হওয়ার একটা ছোট বান্দাকে ছাড় দিতে পারবো না তো যখন মানুষের আমল হয় তখন আল্লাহ তুব খান অটোমেটিক তার শান তার মর্যাদা দাবি করে যে তার বান্দা যখন মানুষকে ছাড় দিচ্ছে অন্য মানুষকে তাহলে আল্লাহ মালিকুল আমলা খেয়ে কেন তার বান্দাকে ছাড় দিবেন না অবশ্যই দিবেন যে ব্যক্তি দুনিয়ার বুকে কোন মানুষকে ছাড় দেবে বিপদ আপদে সাহায্য করবে তার কষ্টকে দূর করবে কিয়মতির দিন আল্লাহ সোবাহ তাকে তার আড়সের নিচে ছায়া দিবেন যখন কোনো ছায়া থাকবে না তার ছায়া ব্যতীত আল্লাহব তারপরে দ্বিতীয় যে বাক্য যে অন্যের দোষ ত্রুটি গোপন রাখা এই বিষয়ে যারা বাস্তবে নিজের দোষ ত্রুটি গোপন রাখতে চায় আমার একটা ত্রুটি হয়েছে আপনি জানতে পেরেছেন আমি চাই যে আমার এই ত্রুটিটা গোপন থাক তো আপনার দায়িত্ব এটা আমানত যে আপনি তার দোষ ত্রুটি গোপন রাখবেন কিন্তু যে নিজের দেশে গোপন রাখতে চায় না তো যারা নিজের কাজ গোপন রাখতে চায় না ওপেনলি খুললাম খোলা জনগণের সামনে গুনাহের কাজ করছে তাদের গুনাহকে গোপন রাখার কোনো প্রয়োজন নাই বরং তাদের সম্পর্কে মানুষকে সচেতন के के आ, जुगे -जुगे बड़ो बड़े बेजा बड़ो बड़ो शैराचार जर बि ओलाम ओलाम लिखे क्योंकि दृष्टिकोण थे और आर एक दृष्टिकोण से महदिस्िंग राम जो বিভিন্ন রাবির ক্ষেত্রে কালাম করেন বিভিন্ন রাবির ক্ষেত্রে কথা বলেনাদের যারা বর্ণনাকারী তাদের উপর তো মহাদিস রামের এই কালাম কিন্তু সবার ওপরই হয় যারা নিজের দুষ্ট্রুটি গোপন রাখতে চায় তাদের উপর যারা গোপন রাখতে চায় না তাদের উপরও তাই এই বিষয়ে আমরা কি বলবো এই বিষয়ে প্রথম যেটা কথা যে যোমতের ময়দানে ওই মানুষ যখন আমাকে বলবে যে আলিবিন মাদানীন মাইন আহমদিন হাম্বাল ইমাম বুখারি তোমরা আমার সম্মানে আমার মর্যাদায় কেন আঘাত করেছ আমার নামে কেন বিব করেছ আমার কাছে না আলী মাদিনী হে ইমাম বুহারি উমুক আমার নামে হাদিস বানাতো উমুক আমার নামে দুর্বল হাদিস বলতো তোমরা জানার পরও কেন মানুষকে বলনি এই প্রশ্নের জবাব আমার কাছে তার চেয়ে বেশি কঠিন হবে কথা বুঝতে পারছেন এটা হলো প্রথম কথা ইসলামী শরীয়তের সংরক্ষণের স্বার্থে ইসলামী শরীয়তের সংরক্ষণের স্বার্থে এই জাতীয় কালাম করা কথা বলা শুধু জায়জই নয় বরং কখনো কখনো ফরজ পর্যায়েও পৌঁছে যায় জরুরি এই জাতীয় কথা বলা প্রয়োজনের ক্ষেত্রে রাসুল সাল্লি হুয়াশালাম তার অনেক দলিল আছে তার মধ্যে আমি উমুককে উমুককে বিয়ে করবো কিনা তো একজনের নামিয়াজনের নাম আবুল জাহাম তো রাসুল সাল্লি হুবাসাল্লাম বললেন যে একজনের ক্ষেত্রে বললেন যে সে তো লাঠি তার ঘাট থেকে নামায় না মা মানে সবসময় মারে বউকে মারে আর একজনের ক্ষেত্রে বললেন ওর কাছ টাকা পয়সা ধন সম্পদ কিছুই নাই তার সাথে তুমি জাইদ বিন সাহবেদকে বিয়ে করো আর একজনের সাহেবের বিষয়ে পরামর্শ দিলেন তুমি তাকে বিয়ে করো তো প্রয়োজনের খাতিরে সে যেন বিপদে না পড়ে সে যেন সমস্যায় না পড়ে তার জন্য কষ্ট না হয় তার জন্য সমস্যা না হয় তার জন্য ক্ষতি না হয় তাকে একটা ক্ষতি থেকে জন্য আলহাম কারোটি তার সামনে বর্ণনা করছেন তাহলে যেখানে একজন স্বাভাবিক মানুষকে ক্ষতি থেকে দুষ্ট ত্রুটি বর্ণনা করা জায়েজ হচ্ছে সেখানে ইসলামী শরীয়তকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য ইসলামী শরীয়তকে সংরক্ষণের স্বার্থে আরেকজনের দুষ্ট্রুটি বর্ণনা করা শুধু জায়জই নয় বরং ফরজ এই সংক্ষিপ্ত ওই বিষয়ে আলোচনা তারপর এ মানুষ যতক্ষণ বান্দার সহযোগিতায় আল্লাহ ততক্ষণ বান্দার সহযোগিতায় তো এই বিষয়ে আমরা এতক্ষণ যাবত অনেক আলোচনা করি হালকা আলোচনা ইলমের বিষয়ে হালকা আলোচনা সেটা হচ্ছে যে ইলম আসলে জ্ঞান আসলে কোনটা আমাদের বর্তমান প্রচলিত সমাজে আধুনিক শিক্ষা ব্যবস্থা আচ্ছা আমি তো জ্ঞানের বিষয়ে একদম প্রথম দিন আলোচনা করেছিলাম তাই না আমি ইসলামী আধুনিক শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথম দার্সে তাহলে এই বিষয়ে কিছু বলছি না এই বিষয়ে শুধু একটা হাদিস বলবো যেটা আপনাদের কাছে খুব প্রসিদ্ধ নাস, আল্লাহ আলা জ্ঞানকে মানুষের মাঝ থেকে উঠিয়ে নিবেন না ছিনিয়ে নিবেন না তবে হ্যাঁ আলেম ওলামার চলে যাওয়ার মাধ্যমে আল্লাহ জিজ্ঞেস করবে এবং আদাল তো জাহেদরা ফতোয়া দিবে তারা নিজেরাও পদ হবে আর একজনকেও করবে এই হাদিস অনেক কঠিন এবং এই হাদিসের মানদণ্ডের মধ্যে কারা পড়ে আল্লাহ আলাম। মানে বোঝা যায় না যে আসলে মানে আলেম আর ইল্ম এটা কোনো সহজ বিষয় নয় এটা অনেক বড় একটা আমানত অনেক বড় একটা আমানত আলেম এবং ইলম। ইসলাম আলেমের কাছে আমানত ইমাম আলেম যেভাবে ইসলামের ব্যাখ্যা দিবে মানুষ সেইভাবেই মানবে সেইভাবে উপকারী জ্ঞান কি আল্লাহ সাহানার পরিচয় আখেরাতের উপর বিশ্বাস কবরের উপর বিশ্বাস আখেরাত সম্পর্কে চিন্তা করা কবর সম্পর্কে চিন্তা করা যেটা প্রথম দিনে আমি বুঝাইছিলাম যে চালাক ওই ব্যক্তি যে নিজের দুনিয়া রক্ষা করে আখেরাত এই জ্ঞানটা যার মাঝে আছে এই চালাকিটা যারা বিসর্জন দিয়েছে দুনিয়ার জন্য বোকা এরা পাগল এদের কাছে জ্ঞান নাই যতই পিএইচডি ডিগ্রি করুক যতই ডক্টরেট ধারণ করুক যতই মাস্টার্স করুক যতই কক্সবোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ল করে আসুক আপনারা তো অনেকের বক্তব্যই শুনেন অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জাতির মাঝে বক্তব্য দিব না তো বাস্তবে অশিক্ষিত তারা যাদেরকে বক্তব্য সম্পর্কে জানেই না অথচ তার ভিতরে যে আছে এই রূপ নিয়ে গবেষণা করলে বছরের পর বছর পার হয়ে যাবে কিছুই বের করতে পারবে না তো বাস্তবে যে তারা অশিক্ষিত বাস্তবে যে তাদের মাঝে কোনো জ্ঞান নাই এতে কোন সন্দেহ নাই ज्ञान कथा चमत्कार कथा ज्ञान फजिलत आज रसुलसोल्लासलम पानी पेटे माछ ए गुहार मटिर पीपड़ा पर्त एक ज्ञान अन्वेषणकार आल्ला दरबारे क्षमा चाय हानअल्लाह अकबर अनेक फजिलत ज्ञान अर्जनकारी চলাচল করে তো চলাচল করতে করতে কোথাও দেখছে আমাদের মতো যে একজন মানুষ কোরআন এবং হাদিসের চর্চা করছে আল্লাহ সুবাহ স্মরণ করছে তখন আল্লাহ সুবাহ তাদেরকে জিজ্ঞেস করেন যে মায়া বাদী আমার বান্দারা কি বলছে শপথ আপনার সত্তার কসম আপনার বান্দারা কোনোদিন আপনাকে দেখেনি তখন আল্লাহ সব তালা বলছেন কেমন হবে তাদের অবস্থা যদি তারা আমাকে দেখে তার চেটে বেশি আপনার তাজবি পাঠ করবে তার চেটে বেশি আপনার প্রশংসা বর্ণনা করবে তার চেয়ে বেশি আপনার বড়ত্ব মহত্ব বর্ণনা করবে তার চেয়ে বেশি আপনার মর্যাদা বর্ণনা করবে তখন আল্লাহ সুবাহাদ জিজ্ঞেস করেনা তারা কি চায় তারা এক জায়গায় বসে আছে তাদের অন্তর আসলে কি চায়াল তারা আপনার জান্নাত দেখেন কে ফেলা তাদের অবস্থা কেমন হবে যদি তারা একবার জান্নাত দেখত তখন সাহাবিগন বলেন ফেরিস্তাগন বলেন যদি তারা একবার জান্নাত দেখতো তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য আসাদ দশের এখনকার চাইতে আরো অনেক অনেক বেশি আগ্রহী হতো এবং তার জন্য যে কোনো প্রকার কষ্ট বরদাস্ত করতে বিনা দ্বিধায় বরদাস্ত করতো তখন আল্লাহ সুন্নত ফিরেছে হাবিমা এত আউ না তারা কি থেকে পরিত্রাণ চায় বলে মেনান না আমার বান্দারা কি জাহার নাম দেখেছে ফেরেস্তারা বলে না আপনারা দেখেন জাহার নামকে ভয় পেত এবং জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতো তখন আল্লাহ তো ভানু তারা বলেন ওসহুক আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি ফেরেস্তারা তুলাহুম আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আমার দার্সে শেষ হলে আমি তোমার কাজটা শেষ হলো চলো তাহলে তোমার সাথে আমি দার্সে থাকি এই বলে সে দার্সে তার কি করবেন তখন আল্লাহ বলেন হুমুল জুলাসা জালিসারা বসে আছে মানে যারা আমার স্মরণ করছে আমাকে তাদের সম্মানা করে দিলাম জ্ঞান অর্জন করার পিছনে সময় দেওয়া আসলে অনেক কিছু আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুক তারপরে অনেক গুরুত্বপূর্ণ কথা কারো বংশ পরিচয় যদি কাউকে কারো আমল যদি কাউকে পিছিয়ে দেয় তো তার বংশ পরিচয় কোনো কাজে দিবে না এই এই অংশটুকু বুঝানোর জন্য শেষে অংশটুকু বোঝানোর জন্য একটা হাদিসে যথেষ্ট আমার বংশধর আমার রক্ত আর তোমাদের রক্ত একই রক্ত ইস্টারু আংা তোমাদের আত্মাকে আল্লাহ আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করো লাহ হিসাই আহ এমন একদিন আসবে যেদিন আমি তোমাদের জন্য পক্ষ আল্লাহর কোনো উপকার করতে পারবো না তারপরে হে আমার কলিজার টুকুরা জানের জান পরের পর ফাতেমা বিনতে মোহাম্মদ তোমার জন্য আমি আল্লাহর কাছে কিছু করতে পারবো না তাহলে এই হাদিসের চাইতে বড় কোন দলিল আছে যে মানুষের বংশমর্যাদা তার চারানা উপকার করতে পারবে না आखिर जाननाते जा रगते क्षेत्र मानुष्ठा मुस्लिम मोहम्मद सोलह आल वालम मे कियामतर मठे वंश मर्जार भित्ती आगाया जाते ना पे पार पे पर वंशी हई ना क्यों था कि পক্ষ থেকে বর্ণনা করছেন যে আল্লাহ মানুষের নে আল্লাহ সুহানা বলছেন যখন কোনো ব্যক্তি কোন ভালো কাজের ইচ্ছা কপুশন করে কোন ভালো কাজের চিন্তা করে কল্পনা করে একটা চিন্তার জন্য আল্লাহ তার নামে নেকি লেখেন সে সেটা কাজে পরিণত করুক আর না করুক আল্লাহ আকবর একটা পূর্ণ নেকি রাখেন এবং ওই নেকি তে বরকুত দিতে দিয়ে বাড়াতে বাড়াতে ওটাকে সাতশো পর্যন্ত পৌঁছায় দেন তারপরেও আল্লাহ বলছে যে আল্লাহ রহমত এবং দয়ার অভাব নাই চাইলে আরো বাড়াই দিতে পারেন বাস্তবে কাজ করেনি তাহলে পরিকল্পনার জন্য আল্লাহ কোন গুণাহ লেখেন না আল্লাহ আকবর এর চাইতে বড় কি কিছু হতে পারে যদি আমাদের অন্তরের পরিকল্পনা সবই লেখা হতো তাহলে হয়তো আমাদের বাঁচার কোন পথে ছিল না िकल्पना कराह तक अल्लाह सब शुद्ध गुना जतटुकु तुकु लेखा बसिखा अकबर এই হাদিসটা আল্লাহ সবতাল রহমত এবং নিয়ামত এবং দয়ার আমাদের উপর সবচেয়ে বড় একটা প্রমাণ তো কোন একটা মানুষ একটা বীজ বপন করলো এবং সেই বীজ থেকে সাতটা শেষ গজালো बीज बपन करारे पूरा, पूरा थोपा हो जाए कूझ तो सतटा शीश घोजाल एक बीजे एवं से एक शीशे তারপর আল্লাহ বলছেন যেটা আমি বক্তের মতো বলছিলাম যে আল্লাহ চাইলে আর চাইটা আরো বেশি বাড়াই দিতে পারেন আল্লাহ আলিম আর আল্লাহ অনেক প্রশস্ত এবং অনেক জ্ঞানী মহাজ্ঞানী এখানে একটা কথা যে নেয় বাড়ানো আলোকে বাড়ে সেটা হচ্ছে যে আল্লাহ সব তালা চারটা মাসকে হারাম করেছেন যেমন আমরা হারাম মাস অবস্থান করছি আমাদের রমজান মাসও হারাম মাস তো এই হারাম মাসে যদি কেউ গুনাহ করে তাহলে অন্তর্ভুক্ত করে ফেলছি ঠিকই বলেছেন ওই চারটা মাস হচ্ছে হারাম তো আল্লাহ সুবাহ চারটা মাস মানুষের জন্য হারাম করেছেন তো এই চারটা মাসে যদি মানুষ করে তাহলে অন্য মাসে গুনাহ করার চাইতে গুনাহটা একটা বেশি হবে। রমজান রমজান মানুষ করে। মাস হারাম মাসের অন্তর্ভুক্ত না হলেও রমজান মাসের যে ফজিলত রমজান মাসের যে রহমত রমজান মাসের যে দয়া আল্লাহ সুবাহ মানুষের জন্য উন্মুক্ত করেন মানুষের জন্য খোলেন রমজান মাসের যে দয়া এবং মানুষের গুনাহ ক্ষমা করার যত রাস্তা আল্লাহ সুবাহ রমজানকে সামনে রেখে মানুষকে দেন এ একটা সুযোগ পাওয়ার পরেও মানুষ যখন রমজান মাসে গুনাহ করে তখন অন্যান্য মাসের তুলনায় সেটা অন্য একটা আকার ধারণ করে একটা হচ্ছে রমজানের সম্মানের হানি আর একটা সময়ের আলোকে স্থান ভেবে আমি এখানে বসে একটা গুনা করছি আর কাবা ঘরের পাশে বসে একটা গুনা করছি আসমান জমিন পার্থক্য সাহাবা পক্ষ থেকে পাওয়া যায় কানা জামা আতুমিনা সাহাবা সাহাবিদের একটা জামাত থাকুন সুকনা শুক না আরাম তারা কাবা ঘরে এবং মুসলিদ নবির ভিতরে থাকতে ভয় পেতেন থাকতেন না এড়িয়ে চলতেন প্রয়োজন শেষ হালাস কি ভয় মান্তরে প্রচনার কথা বলা যায় না এই যারা ভয় পেতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল্লাবিন আব্বাস আবদুল্লাবিনা আব্দুল আজিজ এরকমই ছিলেন অমর ইবনা আব্দুল আজিজ তিনিও হারামে বেশিক্ষণ থাকতেন না আলোকে বাড়ে সেটা হচ্ছে লক্ষ্য করে বলছেন দেওয়া হবে আজাব শাস্তি তোমাদের জন্য ডবল রাসুল সাল আলী স্ত্রীদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে আর এটা আল্লাহ সুবাহ জন্য অনেক সহজ कल्पना कर लो किसी पापर तरह भित्ती না। আপনি পাপের কল্পনার জন্য কোন গুণা লিখবেন না আপনি পাপ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ কথা বুঝতে পারছেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আপনি করতে পারছেন না বা পারলেন না বা কেউ আপনাকে বাধ্য করছে বাধা দিচ্ছে পাপ কাজ করতে তাহলে এই সংকল্পটা আপনার ভিতরে থাকার জন্য অবশ্যই আপনার গুনাহ লেখা হবে অনেক মহাদিস অনেক সাহাবাহিকরম এই বিষয়ে ফতোয়া দিয়েছেন তাহলে মূলত হচ্ছে আপনি যে পাপ কাজটা থেকে বিরত থাকেন কি কারণে এটার উপর নির্ভর করছে আপনি যদি আল্লাহ সুফানার ভয়ে ওই পাপ কাজ থেকে বিরত থাকেন তাহলে অবশ্যই ওই পাপের জায়গায় পাপ লেখা হবে না বরং আল্লাহ সুফহান তালার ভয় থাকার কারণে अनुबाद भे अवश्य पाल्ट नेक তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আসলে কি কারণে আমি এবং আপনি গুনাহের কাছ থেকে বিরত থাকছি মোটামুটি ব্যাখ্যা আমরা শেষ করলাম পরের হাদিস আটত্রিশ নাম্বার হাদিসে আমরা যাইভাবে হয়ে গেছিল আগে একদিন এমনি বলেছিলাম অন্য একটা হাদিসের ব্যাখ্যায় হাদিসটা এমনি পেশ করেছিলাম হাদিসের আলাদা করে ব্যাখ্যা করিনি No I'll be right আগের বিষয়ে আগের কথা খুব স্মরণ রাখবেন খুব গুরুত্বপূর্ণ আমার কোনো বন্ধুর সাথে আমার কোন অলীর সাথে শত্রুতা করে ফত আোষণা দিচ্ছি আর আমার কোন বান্দা আমার নিকটবর্তী হয় এই নিকট क्षेत्रीय नफलो पालन पालन करते थारे निकटवर्ती है शुरू करीदू कहुल श्रवन शक्ति जी শুনে আমি তার দৃষ্টি শক্তি হয়ে যায় যা দেশে দেখে আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই যেটা দিয়ে সে শুনে আমি তার দৃষ্টি হয়ে যাই যেটে দিয়ে সে দেখে এবং আমি তার হাত হয়ে যাই যেটা দিয়ে সে শুনে আসলে এটার ব্যাখ্যা যেটা দেশে কাজ করে এবং আমি তার যেটা দেশে চলে এটার ব্যাখ্যা মহাদিস কেরাম এবং ওলামায় কেরাম যে ব্যাখ্যাটা করেছেন এবং যেটা সঠিক এবং স্পষ্ট ব্যাখ্যা দিয়ে প্রত্যেক কথাতেই আমার জিকির থাকে আমার স্মরণ থাকে আল্লাহবর এবং আমি এবং সে এমন কোনো কাজ করে না সে হাতের কাজ হোক পায়ের কাজ হোক যেই কাজে সেই ধাপটা আমার সন্তুষ্টির জন্যই ফেলে এবং প্রত্যেক যে দৃষ্টি নিক্ষেপ করে সেই দৃষ্টি তার প্রতিটা দৃষ্টির মধ্যে আমার সন্তুষ্টি থাকে আমার সন্তুষ্টির জন্যই সে দৃষ্টি নিক্ষেপ করে এবং প্রত্যেক দাসে শুনে সব ुष्टि दृष्टिशक् श्रवण शक्ति शुरू कर हाथ शुरू शुरू कर सबकि प्राधान्य थे सन्तुष्टि एट हल हादीस व्याख्या এখন কথা হচ্ছে যে অন্য যারা বিশেষ করে হলুলের আকিদা যারা রাখে হলুলের আকিদা মানে আল্লাহ সবহান তার সৃষ্টি জীবের মধ্যে প্রবেশ করেন নদ মিশে যান এটা একটা জঘন্য এবং ন্যাক্কারজনক খারাপ আকিদা যারা সুফিবাদ সুফিবাদের একটা গ্রুপ বা একটা দল যারা আল্লাহ সুবাহন তাল জিকির করতে করতে এমন একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে যায় বিশ্বাস করে যেটাকে বলে হাক্কলি একইন যে আমরা একইন মানে আল্লাহর ইবাদত করতে করতে ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণে এক ইন হয়ে যায় এক কখন হয় যখন আল্লাহ সুবাহান তাল্লার সাথে তার সত্তা মিশে যায় বিল্লাহ। শিরকি আকিদা জঘন্য এবং নিকৃষ্ট আকিরা তার মানে কয়েকটা বাহ্যিক দলিল যে যারাই আল্লাহ সুবাহ মানুষের সাথে এই জাতীয় সামঞ্জস্য দিতে চায় যারাই আল্লাহ সব তালাকে মানুষের সাথে বা সৃষ্টি সৃষ্টিজীবীর সাথে দুনিয়ার সাথে এরকম সামঞ্জস্য দিতে চাই আপনি যখন কাউকে কারোর সাথে যখন কারোর সাথে খেয়াল করবেন কিন্তু যেমন আপনি যদি বলেন যে রাজাহর মতো কেমন দেখালো কথাটা হম রাসুলসামের সানে কমতি হলো না তার মানে যাকে আপনি যার সাথে তুলনা দিচ্ছেন তাকে হতে হবো অনেক উঁচু তাকে হতে হবে অনেক উপরে তো আপনি আল্লাহকে যদি তার সৃষ্টি জীবের সাথে আল্লাহ এই একটা জিনিসই যথেষ্ট আর একটা কথা হচ্ছে যে যখন মানুষ হচ্ছে দুর্বল মানুষের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দুর্বলতা আছে তো যখনই আপনি আল্লাহ সুহানকে এরকম একটা দুর্বল জিনিসের প্রতি দুর্বল জিনিসের সাথে সামঞ্জস্য দিলেন তখন আল্লাহ সুবাহ কমাই দিলেন মান মর্যাদা যেমন কমাই দিলেন তেমনি ওই সত্তার এবাদত করা যায় যেই সত্তা এই রকম দুর্বল এইরকম ন্যাজনক এরকম নিকৃষ্ট এই এইরকম মানে যার কোনো মান সম্মান নাই এরকম একটা সৃষ্টি জীবের সাথে যার তুলনা দেওয়া হচ্ছে বা যার মতো সে সেই সত্তার এবাদত কেমনে করা যায় সে সত্তাহে যোগ্য হতে পারে না এক কথাই এই জাতীয় যে আকিদা ভ্রান্ত যে আমি এখন যেটা উদাহরণ দিলাম এই উদাহরণটা শুধু হরুল সংক্রান্ত আল্লাহ সৃষ্টি সাথে দিয়ে ফেলে যেমন যারা বলে যে আল্লাহ সুহানা তালা সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান বলে কিন্তু তারা প্রকারান্তরে নিজের অজান্তে আল্লাহ সুন্নত আলাকে তার সৃষ্টি জীবের সাথে মিশাই ফেলে এবং কেউ যদি বাস্তবে অন্তরের অন্তর স্থল থেকে বিশ্বাস করে অন্তর দিয়ে যদি কেউ বিশ্বাস করে আপনি যদি অন্তর দিয়ে বিশ্বাস করেন যে আল্লাহ সুবাহতালা সর্বত্র বিরাজমান অন্তর যদি বিশ্বাস করেন তাহলে দুনিয়াতে যখনই কোনো বড় পাহাড় দেখবেন যখনই কোনো বড় বড় গাছ বিরাট বড় পাথর পদ্মার মতো বড় নদী কথা বুঝতে পারেনি আটলান্টিক মহাসাগরের মতো বড় সমুদ্র তখন আপনার মাথার মধ্যে কাজ করবে যে আল্লাহ সুবাহান তালার সত্তা এত বড় একটা জায়গা ঘিরে আছে এই জায়গাতে तक अपनी तरह पूजा शुरू करब बटग्छर पूजा शुरू करब बड़ो नदी पूजा शुरू करबें ओ ब पहाड़ पूजा शुरू करबें ओ बड़ो पाथर पूजा शुरू करबें जरा आज के पाथर पूजा कर बटगा पूजा कर ता क्यु जानता मध्य फाँसे एगुलो पड़े तो तकारान्तरे अपनी आल्लासु बहाना ताल शान के अनेक कमी आन आल्लासु बनावाल शान गुस्ती कर তার নিজস্ব যে সেফাত যেগুলো তিনি বর্ণনা করছেন যে আল্লাহন তালার হাত আছে আল্লাহান পা আছে এগুলো যে তিনি নিজের সেফাত বর্ণনা করছেন এগুলোর ক্ষেত্রে যারা তা করতে চাই যেমন হাত কে বলে আল্লাহ সুতার শক্তি বা আল্লাহ নেমে আসেন এবং এগুলো তারা কেন বলে যারা এগুলোকে প্রকৃত অর্থে মানে তাদেরকে তারা কি বলে যে তারা আল্লাহকে সাদৃশ্য দিচ্ছে মানুষের সাথে বা আল্লাহকে সাদৃশ্য সাথে জীবের সাথে কিন্তু প্রকৃত অর্থে কিন্তু তারাই আল্লাহ সুহানুতালা কে সাদৃশ্য দিচ্ছে কিভাবে আমরা যখন বলি যে আল্লাহ আসেন। তোমার মনে হয় যে আল্লাহ মনে হয় মানুষের মতো নিচের আসমানে নামে আসেন নাওজু ওই জন্যই তো তুমি তাবিল করো ওই জন্যই তো তুমি বলো যে আল্লাহর রহমত নামে আসে আসলে আল্লাহকে তুমি তুমি সাদরিক শুধু ছামি না আমরা তো অত দূর যাই না আমরা বলি যেমন কেমন সেটা জানি না আচ্ছা কেমন সেটা কেন জানবো না আচ্ছা আমরা কি জানি যে আল্লাহর সত্তাটা কেমন ख आल्लर सत्ता टाइम कम से जाना तो क्ष गलो कम सेफात गो कमर वैशिष्ट गो क्या की भावना जानबो असम्भव होते তোমরা যা চাও আল্লাহ সুবাহ তা দেন আল্লাহ বলেন যে ও কে আছো ক্ষমা প্রার্থনকারী আমি তাকে ক্ষমা করব। এখন প্রথম কথা হচ্ছে যে যদি ফেরেস্তারির আর রহমতের নেমে আসার কথা থাকতো তাহলে শেষ রাত্রির আর কি দরকার ফেরেস্তার রহমত সবসময় তাহলে শেষ রাত্রির সাথে যদি আল্লাহ এবং আল্লাহ অবতীর্ণ হবে তাহলে রাসুলের হাদিসের এই বাক্য কয়ে যাবে যে আল্লাহ বলেন কে আছো সাহায্য প্রার্থনা সাহায্য চাও আমি তাকে সাহায্য করব, কে আছো ক্ষমা প্রার্থনা ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব এ কথাটা কে বলছেন আল্লাহ বলছেন हादीर वक्यटर आई कर तो बला ना फिर बोलते কথা বুঝতে পারছেন না এক কথায় হাদিসের সিয়াক ও সাবাক হাদিসের বাক্য স্পষ্ট প্রমাণ করছে যে আল্লাহ কিন্তু কিভাবে নেমে আসেন তা আমাদের আলাম আল্লাহ আমরা এগুলো করতে পারি না তো তা আকিদের বিষয়ে দিন নির্দিষ্ট কোন দিন আমাদের দার্স থাকলে ইনশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক ভালো দার্স দেওয়া যাবে বিশেষ করে দারুল দেবানদের পড়ার বদলতে তাদের বিভিন্ন ভ্রান্ত বা যারা ভ্রান্ত আকিদার রাখে তাদের আছে আছে আল্লা তো ওই বান্দা আমার এত নিকটবর্তী হয়ে যায় যে সে যা চায় আমি তাকে তাই দিই আর যা থেকে সে পরিত্রাণ চায় আমি তাকে তা থেকে পরিত্রাণ দিই এই বিষয়ে আমি গত দার্সে আলোচনা করেছি তারপরে হাদিসে আমরা যাই আমি কোন কাজ করতে দ্বিধাবোধ করি না কিন্তু আমার এই বান্দার যে বান্দাকে আমি এত ভালোবাসি তার আত্মা কবজ করার সময় যে কষ্টটা হয় দুনিয়ার বুকে সবচেয়ে কষ্ট হচ্ছে সবচেয়ে কষ্ট জেল শুলি, ফাঁসি সব কিছু আপনাকে গরমের মধ্যে আপনাকে মরুভূমির মধ্যে রাখে দেওয়া হোক এইগুলো একটা ওই কষ্টের মতো নয় মরনের সময় জান কবচের সময় যে কষ্টটা মানুষের হয় তো ওই কষ্টটার জন্য আমার দ্বিধাবোধ হয় যে আমি আমার এরকম একটা প্রিয় বান কষ্টটা দিব আল্লাহ আখবর কিন্তু আমি চাই আমি ভালোবাসি নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল ভুলে যাওয়া এবং ত্রুটি হওয়া একটা হচ্ছে আপনার মনেই ছিল না द्वारा त्रुटि जे विषय करते अपनी बाध्य हन तीन टे विषय आल्लामार उम्मत के छाड़ दिए दीसा के प्रयोग आल्लासूल सोलह अलहल्लम तुम सियाम राखे सियम राखा भूले खेल তখন এটা আল্লাহ সোভানতালে তাকে খাওয়ান তার সালাত আদায় না করেই ঘুমিয়ে পড়ে তাহলে ভুলে যাওয়াটা আল্লাহ মাফ করবেন না ওই আপনাকে কাজে আদায় করতে হবে কথা কি আমার বুঝতে পারছেন স্পষ্টত যে পার্থক্যটা যে এই বাদতের এই বাদতের পার্থক্য भूले जावर पार्थक्य आ এখন তারপরে কথা হচ্ছে একটা কিছু বলছেন ভয় প্রদর্শন বলেন জাহান্ন জাহ্নার যেটাই বলেন কিন্তু ইমান উকরিহা অকলবহু মতুন কিন্তু তারা যাদেরকে মজবুর করা হয়েছে বাধ্য করা হয়েছে কুফরি করার জন্য प्रशान मान अंतरे तरफ आनुष्ठ चपेर कारण बात गुनाहे क्या कर दीबें दिवें तो यारों परि था এই জিনিসটারও পরিবেশ পরিস্থিতি থাকে যেমন মানে এগুলো যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি একটা কাল্পনিক উদাহরণ মনে করেন বাংলাদেশের কথা মনে করেন বাংলাদেশে আপনি আমি বা পাঁচ মুসলমান মাত্র আমাদেরকে বাংলাদেশের বাচ্চা বাংলাদেশের সরকার ডাকলো ডাকে হয় কোনো একটা কুফরি করতে বলছে বা কোন একটা গুনাহের কাজ করতে বলছে কোন একটা হারাম কাজ করতে বলছে এখন আমরা ইমানের জোরে বললাম যে না করবো না তখন সে আমাদেরকে হত্যা করে দিল এটা হেকমার খেলাফ হলো কেন বাংলাদেশে তার কেউ নয় যে দিনের দাওয়াত দিতে পারবে আমি আর সময় আমরা যখন বাধ্য হবে তখন আমাদেরকে মানে নিতে হবে আল্লাহ বেশি জানেন। আর একটা সময় যখন হাজার হাজার লাখ লাখ জনতা আমার পিছনে আছে আমি মারা গেলেও কোনো যাই আসে না তাহলে এইরকম সময় উচু ইমানের দাবি হচ্ছে হার না মানা কথা বুঝতে পারেননি বাধ্য হলেও অটল থাকা কথা বুঝাতে পারলাম আলহামদুলিল্লাহ তো এই গেল আমাদের ভুলে যাওয়ার বিষয় এবং হ্যাঁ যদি শিরিকে বাধ্য হন তোমরা আল্লাহ সুহান ও তাহার সাথে কাউকে শিরিক করো না যদিও তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবং যদিও তোমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় যে মূর্তি যদি পশ্চিম দিকে থাকে মানে কাবা ঘরের দিকে থাকে তাহলে সিজদা করুক আর নিয়ত আল্লাহ করুক যেমন আল্লাহ সুবাহর জন্য আর যদি মূর্তি কাওয়া ঘরের দিকে না থাকে তাহলে যেন সিজা না করে তো বিষয়টা অল্লাহ আলাম তবে যতটুকু ব্যাখ্যা করিয়েন না যদিও আপনাকে পুড়িয়ে দেওয়া হয় কিন্তু যদি বাধ্যবাধকতা হন তাহলে এটা আপনার ইমানের উপর আপনার ইমানে জাজপা বেশি থাকে আর হেকমা যে হেকমার কথা বললাম এরকম হিকমার পরিস্থিতির আলোকে বিবেচনা করে অনেক সময় যেমন করেন আমি বা আমি না মনে করেন এই ভাই অনেক বড় একজন পৃথিবীর একজন অনেক বড় আলেম তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে বাদশার সামনে পেশ করা হয়েছে তাকে বলা হচ্ছে যে তুমি যদি গুনাহের কাজ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে এখন এই আলেম যদি গুনাহের কাজ করে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপর প্রভাব পড়বে কথা বুঝতে পারিনিজীব নয় আল্লাহ কালাম আল কোরআন কালাম তো তারই অটল থাকার কারণে কিন্তু ফিতনা বন্ধ হয়ে গেছে দূর হয়ে গেছে তো পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদেরকে ডিসিশনটা নিতে হবে হেকমার আলোকে আর এখন আর ব্যাখ্যা লাস্টের ব্যাখ্যা সেটা হচ্ছে এতক্ষণ যে জোর জবরদস্তি এবং চাপ প্রয়োগের কথা ছিল সেটা ছিল অন্যায় জোর জবরদস্তি এবং অন্যায় চাপ্রয়োগ যখন সত্যের জন্য চাপ প্রয়োগ সত্যের জন্য জোর জবরদস্তি তখন মাফি মুশকিল তখন সবকিছু গ্রহণ করা হবে কোনো একটা কাফের কেমন বলছি ইসলাম ধর্ম গ্রহণ না করে ফেলো যখন একটা সময় আসবে বলছেন এমন কোন পাকা ঘর থাকবে না মাটির ঘর থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে কারো ঘরে সম্মানের সাথে কারো ঘরে লাঠির সাথে তো লাঠির ঘরে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে তার ইসলাম গ্রহণ করা হবে মাফি মুশকিল তো সত্যের জন্য যদি কাউকে বাধ্য করা হয় তাহলে এটা চলবে কথা বুঝতে পারেননি আর যদি অসত্যের জন্য কাউকে বাধ্য করা হয় তাহলে কোনো সমস্যা নাই আল্লাহ সেটা গ্রহণ করবেন না আমরা গত একটা হাদিস এসেছিল ব্যাখ্যা এটাও একটা জুহুদের ব্যাখ্যা যে জুহুদ কি সেটা হচ্ছে এমন ভাবে বসবাস করে যেন তোমাকে কেউ চিনে না আর কি অথবা তুমি আর বলছেন তুমি যখন সন্ধ্যা করো তখন সকালের অপেক্ষা করোনা যখন সকাল করো তখন সন্ধ্যার অপেক্ষা করো না হাতিক আলী মারাদিক অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও এবং মৃত্যু আসার আগেই তোমার জীবনকে কাজে লাগাও এখানে আলীবিন আবি তালিক রাজিয়ালের একটা কথা ইন্না দুনিয়া কদির তা হালাত মুদুবার দুনিয়া পিছন দিকে ছুটছে ওয়ানা আখেরাতের সন্তান হও ওয়ালা তা মিনাপ নাই দুনিয়া দুনিয়ার সন্তান হয়েও না কেননা এমন একদিন আসবে যেই দিন আমলুন আজকের দিন শুধু আমলের দিন আজ হিসাব যেদিন থাকবে না হিসাব থাকবে মানে হিসাব গ্রহণ করা হবে মাহ মৌমুন একজন মুমিন বান্দা দুনিয়াতে সময় চিন্তাগ্রস্ত থাকে কেন আখেরাতে তার বাড়ি ঘর নির্মাণ করানি। কিভাবে সে বাড়ি বানাবে কিভাবে সে আখেরাতের ঘর তৈরি করবে এই জন্য সব সময় চিন্তাগ্রস্ত থাকে जोह मध्य आसान उदाहरण नम्बर हादसे आज যতক্ষণ না তার অন্তরের চাহিদা হাওয়া মনের চাহিদা মনের আকাঙ্ক্ষা যেটাকে বলা হয়ত মাত্র হ্যাঁ নাসমানি শাহওয়াত আপনার মন যখন যেটা চায় আপনি তখন সেটা করবেন এর নাম ইসলাম নয় আপনার মনকে কার অনুগত হতে হবে এই হাদিসের ব্যাখ্যা শেষ করিম হাতিদি কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকটে প্রিয় হব তার মানুষ এবং তার পিতা মাতার চাইতে রাসুল সাল ইসলামকে সবার চাইতে প্রিয় বানাতে হবে সমর্থবোধক হাদিস এর আগে আমাদের কি রেফারেন্স দিয়েছে আচ্ছা এই কিতাবটা হচ্ছে আপনার ইব্রাহিম এবং এই হাদিসের সানা দুর্বলতা আছে এই হাদিসের একজন রাবিন আল মারোয়াজি তার সম্পর্কে প্রায় সকল মহাদিস বলেছেন যদিও সে সোনাথের অনুসারী কিন্তু তারপরও সে দুর্বল সে অনেক মুনকার হাদিস বর্ণনা করতো আলাহু মানা কির তার বিষয়ে মন্তব্য করেছেন এবং এই মজামেদ আবরানির আরেকটা মজামে তাবরানির সানাদের আর রাবি সেই রাবিও মোটামুটি দুর্বল অপরিচিত মানে হুল রাবি সেই সূত্রে হে হাদিসের সানাদ দুর্বল এই যে যেই বাক্যে আমরা এই হাদিসটা পাইছি এই বাক্য অনুযায়ী হাদিসের সানা দুর্বল যদিও ইমাম নবী রাহেমহ্লা বলেছে হাদিসের সানা দুর্বল এই হাসানুল সাহি বলার কারণ হচ্ছে যে এই হাদিসের সমর্থ হাদিস শত শত আছে যেটা আমি এখনই পাঠ করলাম ইতেবা ইসিপুর যত হাদিস আছে সবই হাদিসের সমর্থ বোধক এই জন্য এই হাদিস নিয়ে আসার পর তিনি এই হাদিসকে হাসান বলেছেন সমর্থবোধক হাদিস থাকার কারণে কিন্তু হাদিসের সানা দুর্বল এখানে একটা বস্তু কথা বলিনি যে স্থানাতে আমি সবচেয়ে ভালো যদি আমি যদি যতটুকু আপনাদের সামনে আলোচনা করছি যেমন এই যে এখন এসে এই হাদিসটা পড়ায়নি তারপরে বলছি এই হাদিসটাও কিন্তু আলোচনা আমাদের এর আগে গেছে আনাস বিন মালিক রাজানু বলছেন তিনি বলেন রাসুল সালামা যদি আসমানের চূড়ায় তোমার পাপ পৌঁছে যায় সুমস্তাফারতানি তারপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিবো খাতায় জমিন ভর্তু দিকে পাপ নিযা আসার যে তোমার কাছে শিল্প না থাকে হওয়ার বিষয়ে আল্লাহ আলাপ কয়েকটা কথা বলছেন এখানে তুমি আমার কাছে দোয়াও করো এবং আশাও রাখো মানে দোয়া করার সাথে সাথে আশা পাক্কা হতে হবে যদি কেউ দোয়া করছে আর মনে মনে সন্দেহ থাকছে দোয়া তখনই কবুল হবে যখন আল্লাহর সাথে দৃঢ় আশা থাকবে দৃঢ় বিশ্বাস থাকবে যে না আল্লাহ আমার দোয়া কবুল করবে এই বিশ্বাস যখন থাকবে তখনই মানুষের দোয়া কবুল হয় এটাই হাদিসের একটা বাক্য দ্বারা সেটা কেননা আল্লাহ সুবাহনার এটা পছন্দ করেন যে মানুষ তার কাছে চাইতে থাক এটা আল্লাহ ভালো লাগে তো আজকে চাইলেন কালকে আল্লাহ আপনাকে দিয়ে দেয় আপনি চা বন্ধ করে দিবেন আপনি দীর্ঘ চান আল্লাহকে এটা ভালো লাগে যে মানুষ আমার কাছে চাক আপনাকে হয়তো অনেক দেরিতেই দিল্লা হতা কবুল হয় আপনি যেটা এটাও যদি না হয় তা আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য আল্লাহ আপনার বিনিময়ে নেকি লিখবেন আর দোয়াও হলে বাদা দোয়াই হচ্ছে এ জন্য দোয়া কবুল হওয়া যদি তাড়াহুড়া করেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুানার প্রতি আপনার বিশ্বাস দুর্বল আর এখানে আর একটা চমৎকার কথা মানে এই অংশটা আতুবুই অংশটার অর্থ হচ্ছে প্রথম অংশ হচ্ছে হেল আমি তোমার কাছে মাপতে চাই আমাকে ক্ষমা করে দাও আর আতু বিচে আমি তোমার অনেকগুলো ফিরে যাই তো অনেক মহাব্দেশিনে কেরাম এটার ব্যাখ্যায় বলছেন অনেকে অনেকের নাম যেমন থেকে ক্ষমা চাচ্ছে ওই পাপ আর দ্বিতীয়বার করবে না আত বিহী তোমার ফিরে যাচ্ছি মানে আমি ওই পাপ আর দ্বিতীয়বার না যাদের অন্তরে দৃঢ় বিশ্বাস নাই আমি তোমার দিকে ফিরে যত আপনি ফিরে যাচ্ছেন না আপনি এখনো পাপ করার পরিকল্পনা অন্তরে রাখেছেন আপনি এখনো তবা করছেন না জাস্ট ক্ষমা চাচ্ছেন তাহলে কেন আপনি বলছেন যে আমি তোমার ফিরে যাচ্ছি আমি তোমার তবা করছি আপনি মিথ্যা বলছেন सुबहान तला मिथ्या दुआ कर गुरुत्वपूर्ण बैशिष्ट्य हम दोआा शुरू कर आगे কথা বুঝতে পারিনি এই হাদিসের শেষ অংশ থেকে এরও বোঝা যাচ্ছে যে দোয়া কবুলের অন্যতম একটা শর্ত কি তাও থাকতে হবে যদি থাকে তাহলে আর দোয়া কবুল হবে না আর পাপ ক্ষমা হবে না এখন যেটা বলতে যে কি বলতে চাছিলাম সেটাই ভুলে গেলাম হ্যাঁ ধোয়া কবুলের বৈশিষ্ট্য যারা মনোযোগ দিয়ে শুনছেন ছাত্র ক্লাসে থাকা খুব জরুরি তো দোয়া কবুলের বৈশিষ্ট্য এক নাম্বার হচ্ছে যে সময় স্থান কাল পাত্র এবং আপনার কাজ এবং আপনার বৈশিষ্ট্য সব মিলে দোয়া করার কিন্তু একটা পরিবেশ তৈরি হয় মানে দোয়া কবুল হবে এরকম একটা পরিবেশ তৈরি হয় যেমন দোয়া কখন কখন কবুল হয় সময় হিসেবে শেষ রাত্রে দোয়া কখন কবল হয় আজানে একামতের মাঝে দোয়া কখন কবল হয় জুমার দিনে এমন একটা সময় আছে যখন মানুষ যা চায় আল্লাহ সোবাহ তালা তাই দেন দোয়া কখন কবুল হয় আরাফাতের ময়দানে দোয়া কখন কবল হয় কাবা ঘরকে দেখে তাহলে এই জিনিসগুলোর প্রতি আপনার খেয়াল রাখতে হবে সময়গুলোর প্রতি তাইগুলো এক নাম্বার। এই সময়গুলোর কোনা একটা সময় আপনি চয়ন করলেন বাছাই করে নিলেন যে শেষ রাত্রে উঠবো ঠিক আছে প্রতিদিনই পাওয়া যাবে শেষ রাত্রে উঠলেন তারপরে সুন্দর করে উজু করবেন তারপরে দুই রকম সালা তোদাই করবেন আপনি আল্লাহ সুহান হাত উঠালেন হাত উঠানো দোয়া করার একটা অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ খালি হাত ফেরিয়ে দিতে লজ্জাবোধ করেন হাত উঠানোর পর সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতে হবে যতখানি পারা যায় প্রশংসা আল্লাহর কিছুক্ষণ প্রশংসা আল্লাহর প্রশংসা হয়ে যাওয়ার পর রাসুলসাল আলহালাম যদি দরুদ আল্লাহ আলাহ মোহাম্মদ বলে যে পুরোটাই দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেই দরুদ এই দরুদ পড়ার পর এবার যদি ক্ষমা চাইতে চান কথা বুঝতে পারিনি তাহলে আগে নিজের গুনা গুলো আল্লাহর সামনে পেশ করুন বাড়বে তখন আপনি আল্লাহ সোহানের কাছে সব পেশ করেছেন আল্লাহ এটা করেছি আল্লাহ এটা করেছি এটা করেছি এটা আমার করা উচিত ছিল না সবই আমি তোমার কাছে স্বীকার করছি আবু উল্লাম্বী আমি তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি আমি এই গুনগুলো করেছি তো যেটা বলতে চাচ্ছিলাম যে মানে এই আরবাণীর দার্সের শেষে যে আমি প্রতিদিন আপনাদের জন্য যতটুকু দেখে এসেছি বা আজকেও ধরেন যতটুকু দেখে এসেছি আজকেও তিন ভাগে এক ভাগ বলতে পারে এই পুরো ছয় সপ্তাহ বা সাত সপ্তাহের আলোচনায় আমি আপনাদের সামনে বলার জন্য যেগুলো ঠিক করে আসি তার তিন ভাগের এক ভাগ ভাগ বলা বলা হয়। হয় আর বাকি দুই না। এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন এই দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সানাদের উপর তেমন কোন বাহাস করিনি যদিও আমি মানে নিজের কথা না মানে আপনাদের ক্ষেত্রেই বলছি যে আমি যদি সানাদের উপর বাসস করি তাহলে এমনি হাদিসের ব্যাখ্যার চেতে সানাদের উপর বাসাজ ভালো করবো ইনশাআল্লাহ হাজিজ কেন আমার পড়াশোনায় সানাদের উপর মদিনা বিশ্ববিদ্যালয় কুল্লাতুল হাদিস হাদিসের পড়াশোনা মানে সানাদের উপর পড়াশোনা চলুক বন্ধ করেন।